আনাস রদুলিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইস্তিস্কায় যতটা উঠাতেন অন্য কোন দোয়ায় তার বাহুদয় এতটা ঊর্ধ্বে উঠাতেন না কেননা এতে হাত এত ঊর্ধ্বে উঠাতেন যে তার বগলের শুভ্রতা দেখা যেত আবু মুসা রহমতুল্লা আলাহি হাদিস বর্ণনায় বলেন আনাস রদুলিল্লাহ তাল্লাহ বলেছেন নাবি সাল্লু আলি সাল্লাম দোয়ার মধ্যে দু হাত উপরে উঠিয়েছেন এবং আমি তার বগলের শুভ্রতা দেখেছি